সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিতার আরেকটি পর্ব নিয়ে সেটা হচ্ছে অর্থাৎ সাহায্যের আবেদন সম্পর্কে হম এমন একটি আবাদত যে ক্ষেত্রে মানুষ সিরিপ করে থাকে कथा इश्तेहान कथा जो आलोचना करब तरह शब्दिक अर्थ परिवेशिक अर्थ और शरिएतर परिभा अर्थ से जानते हैं इश्तेहान शब्द अर्थ हाँ सहाय चावा शरिएतर बासा हम आल्ला सहाय चावल নিজের কোনো প্রয়োজন পূরণের ক্ষেত্রে অথবা কোনো বিপদ দূর করার ক্ষেত্রে এবং নিজের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য করার উদ্দেশ্যে সেটা কোনো আদেশকৃত কাজ হতে পারে অথবা কোনো নিষিদ্ধ ক্ষেত্রে হতে পারে কোনো আল্লাহর যে ফয়সলা সেই ব্যাপারে ধৈর্যের ক্ষেত্রে হতে পারে এই ব্যাপারে আপনি যে আপনার উদ্দেশ্য সেটাকে পূরণ করার জন্য আল্লাহর কাছে সাহায্যের আবেদন করতে পারেন এই যে ইস্তেহান বা সাহায্যের আবেদন এটা সাধারণত এবং এটা সর্বোত্তম একটি বাদতের আল্লাহ নিবেদন করতে হবে যে আমরা কেবল আপনার ইয়ে বাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি তাহলে এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে যেন তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি তেমনি ভাবে সুরে আলাহ একশো নম্বর মধ্যে আল্লাহ বলেন যে তার জাতিকে বলেছিলেন যে তোমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো তাহলে আদেশ করেছেন নবী তার উম্মতকে সুতরাং এই আদেশটা আমাদেরকেও পালন করতে হবে যে সাহায্য চাইব একমাত্র আল্লাহর কাছে আব্বাস আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আর যখন তুমি সাহায্য কামনা করবে তখন আল্লাহরই সাহায্য কামনা করবে এই যে এস্তে এটা যদি আল্লাহ ছাড়া কাছে যদি সাহায্য চাওয়া হয় এটা কিন্তু দুই প্রকার সবটাই যে একবার হারাম তারাম বা সবটাই যে শির তা নয়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 সাহায্য চাইলেন যে ব্যাপারে সাহায্য করতে সে সক্ষম নয় তাইলে সেটা অবশ্যই সাহায্য চায় রিজিক হাসিল করার ব্যাপারে তাইলে এটা কিন্তু শিরকে আগ্রহ হবে এবং ইসলাম থেকে বের করে দেবে দ্বিতীয় আরেক রকম সাহায্য চাওয়া হচ্ছে যে কোনো জীবিত সক্ষম ব্যক্তির কাছে উপস্থিত ব্যক্তির কাছে এমন ব্যাপারে সাহায্য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 এই কারণে আল্লাহ ছাড়া অন্য কাছে সাহায্য চাইতে গেলে যে ব্যাপারে আল্লাহ করতে সক্ষম সেই ব্যাপারে সমতা চলে আসে তখনই শিখের ব্যাপার চলে আসে সুতরাং যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে এমন ব্যাপারে সাহায্য চাও হয় যেটা আল্লাহ ছাড়া কেউ করতে সক্ষম নয় সেটাই শিখ এবং এই জাতীয় কাফিররা কিন্তু পরকালে সেটা শিখার যাবে যেমন সুরেশা তারা জাহান্নে গিয়ে তারা এটা বলবে যে আল্লাহর আমরা তো সুস্পষ্ট ভ্রষ্টতায় ছিলাম যখন আমরা রব্বুল আলমিনের সাথে তোমাদেরকে হ্যাঁ আপনার সমপর্যায় নিয়ে আসলাম হ্যাঁ এটা তখন তারা শেখা যাবে হ্যাঁ সুতরাং আল্লাহুল সাহানুর কাছে ফরিয়াদ করবো আর যেন আমরা এই সাহায্য চাওয়ার ক্ষেত্রে যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করে ওসল্লাহ